সসালামুক রহমতুল বসি রহমা রহিম আলহামদুলিল্লাাত রসুলিলিমাল সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বালমিন যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা পরীক্ষা করেন আর আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে বেশি পরীক্ষা করেন সালাত এবং সালাম নাজেল হোক রাসুর সাল্লা আলি সাল্লামের ওপর যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আমাদের আলোচনা চলছে তফসিরে সুরায় সদের তফসির বিশেষ করে আইয়ুব সালামের ঘটনা আইয়ুব আলি সালাম যখন সুস্থ হলেন আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহপাক তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন সুস্থ হলেন এই অসুস্থ অবস্থায় তিনি একটা শপথ করে ফেলেছিলেন যে কোনো ক্ষেত্রে হোক নিজের স্ত্রীর ওপর অসন্তুষ্ট হয়ে একটা কসম করে ফেলেছিলেন সেটা ছিল যে তোমাকে একশোটি বেতরাঘাত করব। এখন কসম করে ফেলেছেন কিন্তু মানুষ যখন অসুস্থ থাকে তখন হাইটা সংকিন্নতে চলে আসে খিটমিটে মেজাজ হয়ে যায় আর পরে নিজেই অনতপ্ত লজ্জিত হয় এখন স্ত্রীর তো তেমন দোষ নেই সুতরাং তাকে যদি বেতরাঘাত করা হয় তো বাড়াবাড়ি জুলুম হয়ে যাবে সমাধান কি যদি এটা পালন না করি যে কসমটা করেছি তাহলে শপথ ভঙ্গ করতে হয় শপথ ভঙ্গ করলে দিন ইসলামে কাপড়ার ব্যবস্থা রয়েছে জানি না আইয়ুব আল্লি ইসালামের জামানে কি বিধান ছিল কিন্তু আল্লাপাক বলেন তোমাকে কসম ভঙ্গ করতে হবে না কসমটা পুরো করো কিন্তু পুরো করার বিশেষ পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিলেন এই মর্মে আল্লাহ পাক বলছেন যে হে আইয়ুব খুঁজবে সান তোমার হাতে তুমি কিছু ঘাস গ্রহণ করো বা খড় বলতে পারে খড় গ্রহণ করো যেমন গমের ডাঁটা ধানের ডাঁটা এগুলি এ ধরনের ফজরে বেহি আর তা দিয়ে তোমার পরিবারকে আঘাত করো जहा तुम करते चेलाहना तुम्हें तुम्हार शपथ भंग कराता तुम्हारे शपथ जो कर पूर्ण हो जाए आजादे नाम साह अल्लाह पा निश्चय आईयुब आलिस्लम के बड़ी धैर्यशील पेल कख स्त्री असंतुष्ट एक कथा बार मान ये अधर्य छा जीवन धर्शील छें ने नेमाल आब्द बड़ी सत्कर्मशील बंदा छिल इन्नाह अव्व निश्चय से आल्लाह अभिमुखी छिल আল্লাহ ফাকরুল আলমিন তারপরে বলছেন ওয়জকুর এবাদানা ইব্রাহিম ইসাহাক ইয়াকুব উলিল আর শরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসাহাক ইয়াকুবকে যারা বড় শক্তিশালী ছিল আর যারা বড় সূক্ষ দর্শিতার অধিকারী ছিল ইন্না আখলাসনাহ বেখাল জিক্রাদ্দার আর আমি তাদেরকে বৈশিষ্ট্য দান করেছিলাম কিসের বেখাল সত্য এমন বৈশিষ্ট্য যা হচ্ছে পরকালের স্মরণ এরা ইব্রাহিম ইসহাক ইয়াকুব আমার নেকবান্দারা পরকাল মুখী ছিলেন সবসময় পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিলেন ওয়াইমিন আর নিশ্চয় তারা আমান নিকট সৎকর্মশীল আর মননীত মনোনীত ছিল ওয়জকর ইসমাইল আল্লাহ বলছেন আর সরন কর ইসমাইলকে আর আলিয়াসাকে জলকিফ জুলকিফুল নবীকে ও কুল্লুমিন মিনাল আখিয়ার এরা প্রত্যেককে সৎকর্মশীল ভালো মানুষ ছিল হা যা জিখরুন এ হচ্ছে উপদেশ পৌরিকেরিম উপদেশ ওয়াই মুত্তা কিনা হুসনাম আব আল্লাপাক এখানে সৎকর্মশীল যারা পাপ থেকে বেঁচে থেকেছে তাদের শুভ পরিণামের কথা বর্ণনা করছেন আর নিশ্চয় যারা আল্লাভিরু সংযত তাদের উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে ভালো জায়গায় তারা ফিরে আসবে তা হচ্ছে জান্নাত আদন স্থায়ী জান্নাত মুফাত হাতানাহুমুল আবু আব তাদের জন্য জান্নাতের দরজাগুলি খোলা থাকবেই মুহা তাতে তারা হেলান দিয়ে বসবে ইয়াদ ওনাফিহা বিফাহাছে ইরা অশারাব যেখানে তারা ডাকবে বহু রকমের ফলমূল এবং পানীয় নিয়ে আর তাদের কাছে মনের চাহিদা হলেই চলে আসবে ওয়াইন দহম কাছে রত্তরফি আতরাব এবং তাদের নিকটে থাকবে সংযত নয়না রমনীরা জান্নাতি রমনী হে ইন আতরাব যারা সমবয়সীকে হবে সমবয়সীকে মানে যতগুলি বিবি হবে একজনের হরেে ইন তারা একই বয়সের হবে আর কেউ কেউ করেছেন না স্বামীর সাথে তুলনা করে বলা হয়েছে সমবয়সী মানে স্বামীর যেমন বয়স তিরিশ ৩৩ ওই রকমের তিরিশ তেত্রিশের বয়সের ওই জান্নাতি রমণীয় হবে বয়সের তারতম্য যদি থাকে তাতেও কিন্তু অন্তরের মেল মোহব্বত তেমন হয় না আল্লাপাক জান্নাতে এই রকমই নিয়ামত দিবেন যাতে মানুষের সম্ভোগ পরিপূর্ণ হয় আল্লাহ আল্লাপাক এরশাদ করেছেন। হাঁ জা মাদুন আলী ওমিল হিসাব এই তো তা যার কি হিসাবের দিনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সেই দিন হিসাব নিকাশের পর আল্লাপা তোমাদের দান করবেন ইন্না হাজ আলা রিস্ক নিশ্চয়ই এই হচ্ছে আমার পক্ষ থেকে দেওয়া রিস্ক মা আল্লাহ মিন্ যা শেষ হওয়ার নয় কোনোদিন জান্নাতির নিয়ামত শেষ হয়ে যাবে না হ্যাঁ যা আরও শুনে রাখো এই তো জান্নাতিদের জন্য ওয়া ইন আলী তিন আলা और जरा सीमालंघनकारी बाड़ी कर खराब नोंग प्रत्यवर्तन स्थल रही है जहान नाम से जहां नामा इसलाउना जहान नामे तरा प्रवेश कर फबि एसल मेहद कतना निकृष्ट तेरे विश्रामस्थल मेहदा मेहद बला है कोल के मायर कोल तो जहान नाम जान त मायर कोलर मत है विश्रामस्थल सेश्राम कर भी जहान नाम आगुने जल्बी হা যা রাখো ফালিয়াজু কুহো হামিম ওয়া গাছ শাক জাহার নামে তো জ্বলবে তার সাথে সাথে যেন তারা আসাদন গ্রহণ করতেই থাকে ফুটন্ত পানির হামিম ও গাছ আর রক্ত পুঁজির গাছাক রক্ত আর পুঁজ জাহার নামে রক্ত আর পুঁজ এই দেওয়া হবে তাদেরকে পানীয় বস্তু হিসাবে ও আখ আর অমিন শাকলেহি আজওয়াজ আর এই রকমই অন্য অন্য রকমের যথা উপযুক্ত শাস্তি হবে যেমন যে পাপ করেছে তেমন তার শাস্তি হবে হাজা ফৌজুল মুক্তাহমুন মাকুম জাহান নামীরা দুই দলে বিভক্ত দল নেতা আর এক দল সাধারণ প্রজা প্রজারা কে দুর্বলদেরকে সবলরা আগে জাহান নামে চলে গেছে নেতাগুলিকে আগে জাহান নামে দেওয়া হয়েছে এর নেতারা জাহান চলে গেছে জাহান নামে জ্বলছে আর এক দলকে আবার জাহান নামের দিকে আসতে দেখছে দেখে বলবে যে দেখছো আর এক দল আসছে এরা আমাদের ভক্তরা ছিল আমাদের দাস দাসী গোলাম ছিল যারা তোমাদের সাথে আসছে যে তাদের কোনো অভ্যর্থনা জানানো হবে ইন্নাহুম নার এরাও জাহান নামে প্রবেশ করবে আমাদের মতোই। কালু তখন ওই ভক্তরা বলবে অসহায় যা নেতারা বলেছে তাই শুনেছে বিদাতি হুজুর যাই বলেছে তাই শুনেছে শিরকুফুরিবিদাতি কাজ করতে বলেছে তাই ধর্ম কারণে এত বড় আলেম হজুরা বলছে পীর বলছে ভুল বলতে পারে তারা বলবে তোমাদের জন্য কোনো অভ্যর্থনা নেই আন্তুম কদ্দম তুমানো তোমরাই তো এই পাপগুলিকে আমাদের সামনে পেশ করেছিলে বেসাল কারার আর কতই না নিকৃষ্ট এই আবাসস্থল তোমরাই খারাপ করেছ আমাদেরকে তোমরা নেতা তোমরা ধর্মগুরু আর তোমরা আমাদের বিভ্রান্ত করিয়েছ যার ফলে আমাদের এই অবস্থা তাদেরকে আল্লাহ জাহান নামে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি কর আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি কর তাদের তারপরে জাহান নামীরা জাহান নামে জ্বলতে থাকবে আর নেতারা নেতারা नेतृत्व करूब देशे जुलूम अत्याचार करी कथाओ भलो मानुष्द के समाज सब चुनाव खराब बोल आजकल भलो मानुष जदि धार्मिक है मौल कट्टरपन्थी संकीर्ण मोना धर्मान्ध इत्यादि कत की बला हम नतन नूत नाम बर हे इसलमान सन््रास मुसलिम मानी सन््रासी दाड़ी राखले सन्त्रासीजे कुफरी शक्तर चक्रान ইসলাম থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য এরা ভালো মানুষকে যারা সমাজের ভালো মানুষ তাদেরকে নিকৃষ্ট মনে করেছে তাদেরকে খারাপ মনে করেছে এরাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আজকে বলছে না এহুদি শক্তি কুফিরি শক্তি যে আমাদের আশঙ্কা এই মুসলিম যারা ধর্মিক দাড়িওয়ালা এরাই আমাদের আশঙ্কা আল্লাহ ফকরাব্বুল আলমিন বলছেন যে জাহান নামে এরা জ্বলবে এই নেতাগুলি ক্ষমতার নেতৃত্ব যাদের কাছে ছিল অথবা ধর্মীয় নেতৃত্ব ছিল আর বাতিলপন্থী ছিল এরা বলে মা লানা লানা রিজালান কন উহ মিল আশ্রার কি ব্যাপার আমরা ওইসব লোকদেরকে দেখছি না যাদেরকে আমরা পৃথিবীতে খারাপ মনে করতাম আর মুশরিকদের সম্পর্কে প্রথম এ আয় নাজেল হাই মুশরিক কাফির নেতা আবু জাহাল আবুল আহাবা সাইবা রাবিয়া যারা জাহান্নামি জাহান্নামীদের নেতা হবে এরা মুসলিম যারা অভাবী দুর্গত বেলাল সোহাইব আমার ইয়াসের ইস্তির আমার সুমাইয়া গরিব দরিদ্ররা এরা হাব এইরকম সাহাবে কেন দুর্বল যারা মুসলিম হয়েছিল তাদেরকে মক্কার নিকৃষ্ট লোক বলতো বদমাইশীরা এরা চোর লম্পোট এরা বাটমার এরকম বলতো জাহান জ্বলবে আবু জাহান আবুল আহবুদবাস বড়ো বড়ো নেতারা আর পর্যন্ত যত ফেরাউন আসবে আর তাগুত আসবে জ্বলবে আর বলবে যারাকে আমরা খারাপ মনে করতাম ওরা কেন জাহার আসেনি ওরা তো খারাপ লোক ছিল এতদিন পর্যন্ত ভাবতো যে ওরাই খারাপ লোক আমরাই ভালো ছিলাম আত্মা আমরা কি তাদেরকে আসলে ভুল ঠাট্টা বিদ্রুপ করতাম আম জাগাত আনহোমুল আবসার মানে ঠাট্টা করতাম আসলে ওরা খারাপ না ওরা আসলে ভালো মানুষ ওরা জাননাতে গেছে আমরাই জাহান নামে আম জাগাত আনহোমুল আবসার নাকি আমাদের দৃষ্টি ভ্রম হয়েছে জাহান্নামের কোথাও বদমাশগুলো জ্বলছে বেলাল সোহেব আম্মার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না দৃষ্টি দৃষ্টিভ্রম হয়েছে এরকম নাকি এই কথা বলবি ইননা জাহ আলেকাল্লা হাকুন আল্লাহ বলছেন এসব কথা চিরসত্য তাহাসম আহলিন্নার জাহান্নামিদের এগুলি হচ্ছে বাগ বিতন্ডা আপোষের কথাবার্তা কি ব্যাপার পাচ্ছে না কেন কি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনা দিকে কি বুঝে বিবাহ বলতে আমরা কি বুঝি আল্লাহ ওয়াদা করেছেন বিবাহের দরজা খুলে দেবেন বিবাহ ফরস বেগম যেখানে গেলে গাম দূর হয়ে যায় महाराणा जो कम होवाह तहजलभि असंख्य मसला मशाइल लाचे জানতে হলে দেখুন ইসলামের প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায় আল্লাহাক আপনাকে দায়িত্ব দিয়েছেন শেখার আমাদের মনটাকে খোলা রাখতে হবে যে আমার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 र्णित रसुल्लामें ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি প্রতিপক্ষকে মোকাবেলায় প্রতিহত করে বস্তুত সে ব্যক্তি প্রকৃত বীর যে ক্রুধের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সহি বোখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ ছিয়াত্তর হাতিস নম্বর ৬১১৪ তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায় রাশ কেন তাদের সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের তফসির সুরেশ সদ থেকে সুরেশ সদের আয় নম্বর পঁয়ষট্টি থেকে আমরা শুরু করবো আল্লাহ ফাকরবুল্লা আলমিন এরশাদ করছেন কুল ইনামা আনা মনজির ওমামিন এলাহিন ই ওয়াহেদুল কাহার হে নাবি তুমি জানিয়ে দাও যে আমি একজন সতর্ককারী নবী অমামিন এলাহিন ইল্ল্লাহ আর আল্লাহ ছাড়া কেউ সত্য ইলাহ উপাস্য মাবুদ নেই এ হক একমাত্র আল্লাহ পাকের যিনি আল ওয়াহেদ একক আল কাহার যিনি অপ্রতিরোদ্ধ যার সার্বভৌম অপ্রতিরোদ্ধ আল্লাপাকইটি নাম তার একটি কাহার কাহার মানে হচ্ছে যাকে কেউ প্রতিরোধ করতে পারে না পৃথিবীর যে কোনো বড় শক্তি নিয়ে নেন প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে অথবা গড়ে উঠতে পারে যদি মনে হচ্ছে সাময়িক হয়তো নেই কিন্তু সবাই মিলে হতে পারে অথবা গড়ে উঠতে পারে এমন কোন শক্তি কিন্তু আল্লাহাক রাবুল্লা আলমিন সর্বদাই কাহার ছিলেন আছেন আর থাকবেন যার ইচ্ছাকে কেউ প্রতিরোধ করতে পারবে না যার আজাবকে কেউ প্রতিরোধ করতে পারবে না नब्बुसामाओाते जिनी आसमान समूह और पृथिवर प्रतिपालक अधिपति अमा बन आहमार जा दुर्झे रेचे अल आजीज जिनी सर्वजयी अल गफ्फार जिनी बड़ई मार्जनारी हजीम हे नबी आओ जान दाओ यहाल एक भयानक संबद ज जहां नाम सम्पर्जे तुम्हारे बला हि सतर्क हिटा भयानक संबाद और तहिद सम्पर्के बला हेटा अत्यंत गुरुत्वपूर्ण संबद এই তৌহিদ যদি ধরে থাকো তাহলে ইহকাল পরকালে সুখী হবে আন্তুম আনহ মরিজুন যা থেকে তোমরা বিমুখ হচ্ছে। পরকালে বিশ্বাস করতে চাও না আর আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করতে চাও না আল্লাহ পাক এখান থেকে রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে বলছেন যে উর্ধ আকাশে অর্থাৎ আল্লাহ ফাকরাবুল আলমিনের দরবারে যে ফায়সালা হয় সে সম্পর্কে হে মোহাম্মদ তুমি জানিয়ে দাও মানব জাতিকে যে আমাকে আল্লাহ না জানালে আমার কাছে কোনও খবর থাকে না এখানে ওই বিষয়টি বিশেষ করে উল্লেখ করা হয়েছে যখন আল্লাহ পাকরাবুল ইচ্ছা ইচ্ছাপোষণ করলেন পরামর্শ নয় ইচ্ছাপোষণ করলেন যে ইনি যে ফিল আর খালিহা পৃথিবীতে আমি একজন মানুষ সৃষ্টি করবো যে পৃথিবীকে আবাদ করবে আর এই পৃথিবীতে আমার এবাদত বন্দীগি করবে অথচ তার মধ্যে ভালো মন্দ দুটোই শক্তি থাকবে কিন্তু ভালোটাকে প্রয়োগ করবে আর তার মাধ্যমে পরীক্ষা হবে তাদের কিছু এমন হবে যারা খারাপটার প্রয়োগ করবে ভালোটাকে শক্তিশালী করবে না সুতরাং তাদের জন্য আমি শাস্তি তৈরি করে রাখব তো আল্লাহ ফাকর্ব যখন এই মানুষকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেস আপত্তি করেছিলেন যে না প্রয়োজন নেই ফিতরা ফাসাদ সৃষ্টি করবে কলহ বিবাদ করবে খুন করবে আর আল্লাহ তোমার তসবি করতে হবে আমরা তো আছি তোমার সবসময় লেগেই আছি কি প্রয়োজন এই যে আল্লাহ পাক ফের সাথে কথা বলেছিলেন এই বিষয়ে এখানে করা হয়েছে। আল্লাহ পাক বলছেন মা কান আলিয়া মিন এল মিন বিন মালাইল আলা হে নবী তুমি বলো যে আমি উর্ধ্ব জগতের কোন জ্ঞান রাখি না আকাশ সম্পর্কে আল্লাহ পাকবুল আলমিনের দরবার সম্পর্কে যেখানে ফেরিস্তারা আছেন নিকটবর্তী ফেরিস্তারা আর তাদের সামনে আল্লাহ কোনো ফয়েস আল্লাহ সোনান ইজ আখতাসে মুন যখন তারা বাদানুবাদ করছিল যখন ফেরিস্তারা আল্লাপাকের সাথে কথা বলছিল ইউহা এলাইয়া ইনা নজির মবিন আমার কাছে একমাত্র অহিক করা হয়েছে যে আমি সুস্পষ্ট সতর্ককারী আমি একজন নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের সতর্ক সাবধান করার জন্য এসেছি ইদকাল আরব্ব খালীল মাল্লা আয়াতে স্মরণ করো যখন তোমার প্রতিপালকি ফেরস্তাগণকে বলেছিল এন্নি খা আলেকুন বা সারান আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি মিন তিন কাদা দিয়ে আগের আয়াতের তফসির এই জন্যই করা হয়েছে এই বিষয়টি দিয়ে যে আদাম আল ইসলামের ঘটনা এখানে আল্লাহাক রবুল উল্লেখ করেছেন তাহলে আদাম আলী ইসালাম সম্পর্কে যে ফেরেস্তাদের সাথে আল্লাহপাকের কথা হচ্ছিলো এটাকে বলা হয়েছে ইজ আখতাসেমুন যখন তারা বাদানুবাদ করছিলো ফেরেস্তারা ফায়জা সব্বাই তহু আল্লাপাগন যখন আমি এই আদমকে সুঠাম করে দেব মানে সুন্দরভাবে বানিয়ে ফেলব তার দৈহিক গঠন অনাফাক তো ফিহে মিরুহি আর তাতে আমি আমার আত্মা ফুঁকে দেব প্রাণ দিয়ে দেব ফাঁকাউল আহ সাজে দিন তখন তার জন্য তোমরা শেষদাই পড়ে যাও এই শেষদা তাজিমের শেষদা শ্রদ্ধার শেষদা আর আগের জামানায় শ্রদ্ধা তাজিমের শেষদা যাইজ ছিল পক্ষান্তরে রসুল্লাহ সাল্লামের নিয়াসা পূর্ণাঙ্গ দিনে দিনে ইসলামে তাজিমের সেজদাও আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ নয় আর এ বাদতের ও জায়জ নাই নবী সাহসালাম বলেছেন যদি কাউকে অনুমতি দিতাম অপরকে সেজদা করার জন্য তাহলে স্ত্রীকে অনুমতি থাকতো যে স্বামীকে করতে পারো লামার তুলমার আতান্তালেজাউ জিহা কিন্তু এই অনুমতি আল্লাহ পাক দেননি আল্লাহ পাক রব্লা মালা একদম সবাই সেজদা করেছিল কুল্ল মাজমহন সকলে ইল্লা ইবলিস তবে ইবলিস ইস অহংকার করেছিল অকানমে আল যার ফলে সে কাফের হয়ে একটি বিধান সম্পর্কে অহংকার করলে কাফের হয়ে যায় এবলিস রব্বানা রব্বানা আল্লাহকে সব কিছুই মানছে কিন্তু আল্লাহ তোমার এটা কথা মানবো না তুমি যে বলছো আদমকে শেষ দেখো এটা মানবো না তাহলে কোনো মুসলিম যদি বলে আমি সবটাই মানতে পারি তবে চোরের হাত কাটাটা আজকালকার যুগে বর্বরতা জেনার না শাস্তি এটা চলে নাও আমার বুঝে আসে না অযুক্তি মনে হয় খুন করেই না হয়ে দিয়েছে কিন্তু তাই বলে ওকেও খুন করে দিতে হবে এটা কেমন যেন সাথে সাথে ওর আর ইমান ইসলামে কোনো অংশ ইমান ভঙ্গকারী বিষয় এই বলিসের দলে সামিল হবে আল্লাহ বলেন ই বলিস এই বলিস মা মানা জোদানে মাখালাক্ত বেয়াদা যাকে আমি দুই হাত দিয়ে নিজেই সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কী তোমাকে বাধা দিলো কেন সে করলে না আর ইস্তাকবার্তা তুমি কি অহংকার করলে তুমি কি অহংকার প্রদর্শন করলে আমকুন্তামিনাল আলী নাকি তুমি বড়োই উচ্চ অধিকারী হয়ে গেছো বড়ো সেজে কাল আসে বলল যে আনা খাইরুম মিন্ন আমি আদম চাইতে শ্রেষ্ঠ খালাক্তানি মিন্নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে। করেছ ও তিন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ তাহলে সময় যুক্তি সঙ্গত হয় না এই যে যুক্তি ছিল ইবলিসের এটা অযুক্তি ছিল সেই জন্য সে লাঞ্চিত অপদস্ত হয়েছে আর অভিশপ্ত হয়েছে এই জন্য কেউ যদি কোরআনে বাহাদিসে স্পষ্ট দলিল প্রমাণ থাকে তারপরে যুক্তি পেশ করে তাহলে সে বিভ্রান্ত গুমরা কোরআন হাদিসের মাসলা স্পষ্ট মজুদ আছে আর কেয়াসের আশ্রয় নিচ্ছে তাহলে এই কেয়াস ইবলিশ করেছে কিন্তু কোরআন হাদিসে নেই স্পষ্ট অন্য একটা মাসলা তারই মতো যেটা প্রমাণিত কোরআন হাদিসে তার সাথে সাদৃশ্যতার কারণে একই ফতুয়া দেন ঠিক আছে যেমন নবিসাল্লাম একটা জিনিসের সুদের কথা বলেছেন কিন্তু এছাড়াও যেগুলি অন্য অন্য জিনিস সেগুলিতে সুদ রয়েছে আল্লাহ পাক তারপরে বলছেন যে কালা ফাখরজ মিনহা তাহলে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো বিতা অভিশাপ বিচার দিবস তখন সে বললি আসুন আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু ছাড় দিয়ে দাও এই বুড়া ইবল জন্য বেঁচেই আছে আর গোমরা করতেই আছে আর তার সিংহাসন কোন মহাসাগরে বিশাল সিংহাসন নিয়ে বসে আছে আর সারা দুনিয়াতে তার কোটি কোটি চালা জিনতানকে ছেড়ে রেখেছে কালাফা ইনাকাল মুনজা রিন আল্লাহাক বলেন ঠিক আছে তোমাকে ছাড় ছাড়প্রাপ্তদের অন্তর্ভুক্তই করা হইল এলা ওয়াক মালুম নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত মানে কেয়ামত পর্যন্ত কালাফা বে ইজাতে কা তোমার ইজ্জতের কসম দেখেন আল্লাহর কসম করছে তারপরেও কাফের তাহলে আল্লাহর কিছু বিধান মানলেন কিছু বিধান মানলেন না এটা চলবে না দুনিয়ায় লাঞ্ছিত আর আখেরা তোমাল কেয়ামত ইয়াদ্দলাশাদিল আজাব আল্লাহ পাক বলছেন যে এইবলিস বলল হে আল্লাহ তোমার ইজ্জতের তোমার মর্যাদার শপথ করছিল মানব জাতির সমস্ত আমি পথভ্রষ্ট করবো এল্লা বান্ধা মুখলাসিন তবে তোমার যারা খাঁটি বান্দা তোমার তহির ছাড়বে না আখেরাত মুখী থাকবে আখেরাত গাফিল হবে না সলাত নামাজ থেকে গাফিল হবে না হারাম কাবিরা করবে না খুব প্রবৃত্তির অনুসরণ করবে না অন্তরে তাদের ব্যাধি নেই পাপের ব্যাধি সংশের ব্যাধি নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় চলতে চাবেন এর মোখলাসিন বান্দা। আর যারা বলবে এই কাজটা তো ভালো আর যদিও নবী করেননি কিন্তু আমাদের করার প্রয়োজন রয়েছে অসুবিধে কি বেদাতে হাসানা হইল ওইটা শৈতান সুযোগ পেয়ে যাবে গুমরা করে দেবে ফাল কালাফ আলহাক আল্লাফাক বলেন ঠিক আছে সত্য ওয়াল হাক আকুল আর আমি সত্য কথাই বলছি লা আমলা আন্না জাহান্নামা মিনকে অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব এই বিলিস তোমাকে দিয়ে অমি মান তাবি আজমাইন আর এদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে সব সবগুলিকে দিয়ে জাহান্নাম ভর্তি করবো কোল হেনি আল্লাপাক বলছেন বলে দাও মা আস আলকুম আলি হিমিন আজ তোমার জাতিকে বলে দাও যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না দিনের দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক চাইনি অমা আনামিন আলমোতাকাল আর আমি ধোকাবাজও নয় ধোকাবাজ নয় যে আমি ধোকা দিতে চাই তোমাদেরকে ভুল পথে চালিত করছি তাকাল্লুফ মানে হচ্ছে লৌকিকতা এই জন্য রাসোর সা চলাফেরার ক্ষেত্রে অতিথির আপ্যায়নের ক্ষেত্রেও তাকাল পছন্দ করেননি তাকার লোক মানে সাধারণ বাড়িতে যে খাবার হয় ধরেন তিনটা আইটেম হয় ভাতের সাথে রুটির সাথেও তিনটা আইটেম হয় আর আজকালকার যদি অতিথি আসে বাঙালি সমাজে আট থেকে ১০টা ২০টা আইটেম হইতে হবে এটা পছন্দ নেও না আল্লাপাক পছন্দ করেন আসল উল্লাহ সাল্লা পছন্দ করেন এই জন্য নবীকে ঘোষণা করতে বলছেন যে আমি ওই রকম লোক নই যে তাকাল্লুফ করব। লৌকিকতা করব। যার একটা দিক হচ্ছে ধোকা দেওয়া তো তাকাল্লুফ কথাটি এই ধোকা দেওয়ার চাইতে ব্যাপক অর্থ রাখে আপনার জীবনের কোনো ক্ষেত্রে যেন তাকাল্লুফ না থাকে এ বাদত ক্ষেত্রে আপনি সাধারণ যে নামাজ পড়েন যখন দেখলেন যে আজকে গ্রামের লোকেরা দেখছে আমি কেমন কে নামাজ পড়ছি বাউমুখ আলেম সাহেব আমার ওস্তাদ বসে আছেন দিলেন একটা লম্বা সিজদা লম্বা রুকুওয়ালা নামাজ আর যখন কেউ দেখে না তখন আপনার নামাজ খুব শর্ট সংক্ষেপের ধাঁ দাই ধর নামাজ রুকু শেষদা এটা ধোকাবাজি কাকে ধোকা দিচ্ছেন আল্লাহকে মানুষকে সুন্দর করে নামাজ দেখাচ্ছেন আকি দেয় আপনার বিশ্বাস আখেরাত দুর্বল আর আপনি মানুষের সামনে খুব মিষ্টি মিষ্টি কথা যেন খুব আখেরাত মুখে আপনি এরকম ধোকাবাজও হবেন না আর আখলাখ চরিত্রের ক্ষেত্রেও ধোকাবাজ হবেন না যতটুকু মানুষকে ভালোবাসেন যতটুকু উপকার করত ততটুকু পারেন কথাই খুব একবারে মনে হচ্ছে যান কোরবানি করে দি মাল কোরবানি আপনার জন্য কিন্তু দশটা টাকা বের করা যাবে না আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে বলছেন ইনহা ই জিকরুল্লাহ আলমিন এই কোরআানে কেরিম হচ্ছে বিশ্বজাহানের জন্য উপদেশ সমস্ত মানুষের জন্য সমস্ত সৃষ্টির জন্য উপদেশ জিন্ডের জন্য উপদেশ ওয়াল্লা তালাম আর কিছু কাল পরেই তোমরা এর সংবাদ জানতে পারবি কোরআন মাননি কোরআনের বাস্তবায়ন করণি শীঘ্রই জানতে পারবি মতের সাথে সাথেই জানতে পারবি যে হাই কী করেছিলাম তখন আর সংশোধনের সময় থাকবে না আমাদের সুরেশ সদের তফসিল শেষ হল আল্লাহাকা যেন মাফ করেন ধোকাবাজি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 भारत कुरान चूड़ान बार्ता महा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 শেখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কুরান দিয়ে জীবন গড়ি আজ রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস বাংলায়